Rainbow's Media उदी गतपर्लोचना खंदक युद्ध आलोचना कर খন্দকের যুদ্ধে কোরাইশ বননাজির এবং গতফান গোত্র মুসলিমদের বিরুদ্ধে একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠন করে দশ হাজার সৈনিকের এই বাহিনী মোদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নেয় যে বাহিনীতে কোরাইশের প্রায় চার হাজার আর গতা ছয় হাজার যোদ্ধা ছিল তাদেরকে রুখে দিতে আল্লাহ আলি ওয়াসালাম মোদিনার উত্তর দিকে প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ একটি পরীক্ষা খনন করেন উদ্দেশ্য ছিল যেন জোট বাহিনী পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করতে না পারে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 বহিরাগত শত্রু হল মক্কার কোরাইশ আর আর ঘরের শত্রু হল ইহুদি গত্র আমরা আগেই বলেছি গোত্রিদের সাথে মুসলিমদের বিরোধ ছিল মূলত ধর্মীয় এবং রাজনৈতিক বিরোধ তারা নিচক অর্থ সম্পদের জন্য যদিও অর্থনৈতিক একটি কারণ এসব যুদ্ধের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কোরাইশরা জানত মুসলিমদের দমন করতে না পারলে আরবে কোরাইশদের আদর্শ প্রভাব প্রতিপত্তি সবই বিলীন হয়ে যাবে তাদের কাছে এজন্য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 তবে গতাফানে ছিল সবচেয়ে উপযুক্ত তাই আল্লাহ জিহাদ যুদ্ধক্ষেত্রের ইবাদত কেবল সামরিক শক্তি সবকিছু নয় জিহাদকে সফল করতে চাই রাজনৈতিক গতফানের সাথে চুক্তি করার বিষয়টা আল্লাহ রসুল্লাহ আলহিউ আসালামের অসাধারণ কূটনৈতিক পারদর্শিতাই প্রমাণ করে গাফল যদি তারা কুরাইশ ইহুদীদের সম্মিলিত জোট ভেঙে চলে যায়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 মোদিনার সিংহবাগ ফসলের মালিকে ছিল এই আনসাররা কাজেই তাদের মতামতের একটি দাম আছে সব শুনলেন এরপর বললেন হে আল্লাহর রসুল আপনি কেন এই চুক্তি করতে চান এটা কি আপনার নিজের ইচ্ছা নাকি আল্লাহর আদেশ আল্লাহ তাল্লাহ আদেশ হলে তো মানা অবশ্য কর্তব্য আর আপনার নিজের ইচ্ছা হলেও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 মুসলিমরা ক্লান্ত এই অবস্থায় কতদিন নিজেদের মনোবল ধরে রাখা সম্ভব সেটা একটা প্রশ্ন বটে দশ হাজার সেনা দল যদি মদিনায় ঢুকে পড়ে হয়তো মৃত্যুই হবে মুসলিমদের পরিণতি অন্য থেকে এই ধরনের একটা চুক্তিতে নিশ্চিতভাবে মুসলিমরা উপকৃত হবে তবু সেই বিপদের ঘন ঘটায় অভিযোগ সাহরদিয় আনহ দৃঢ়তার সাথে বলে উঠলেন ইয়া রসুল্লাহ আমরা সময় মুশ্রিক ছিলাম গতাফানরা মুশ্রিক আমরা আল্লাহর ইবাদত করতাম না মূর্তি পূজা করতাম আল্লাহ কে সেটাই তখন জানতাম না সেই সময় কথা বলছি এই গতাফানের লোকেরা আমাদের কাছ থেকে একটা খেজুর কেড়ে নেবার কথা স্বপ্নেও ভাবেনি হয় তারা আমাদের অতিথি হিসেবে এসে আমাদের খেজুর খেতে পেরেছে নয় তো নিজেদের পয়সা দিয়ে কিনে খেয়েছে আর আজকে আল্লাহ আল্লাহতালা দিন ইসলাম দিয়ে আমাদের ধন্য করেছেন আমাদের হৃদায়ত দিয়েছেন আপনাকে আমাদের মাঝে পাঠিয়ে আমাদের সম্মানিত করেছেন আজ কিনা আমরা আমাদের সম্পত্তি ওদের হাতে তুলে দেব এমন চুক্তির মধ্যে এমন দৃঢ়তা দেখে রসুল্লাহ আলহাম খুবই খুশি হলেন বললেন ঠিক আছে তোমরা যা ভালো মনে করো করো সাবিনহু তখন রসুল্লাহ সালু আলিউসলামের কাছ থেকে চুক্তিপত্রে দলিল নিয়ে লেখাগুলো মুছে ফেললেন বললেন এবার তারা আমাদের সাথে লড়াই নেতাদের জানিয়ে দিলেন যে তিনি এই চুক্তির ব্যাপারে আর আগ্রহী নন আলহাম সমঝোতা করতে রাজি ছিলেন কিন্তু আনসাররা যুদ্ধ করতে আগ্রহী ছিলেন তাদের ইমান ছিল দৃঢ় তারা ছিলেন মর্যাদাবান মানুষ যেই গতাফান গোত্র জাহিলিয়তের যুগে তাদের সমীহ করে চলত ইসলামের যুগে এসে সেই গতফানের সাথে সমঝোতা করতে তাদের আত্মমর্যাদায় পাধে। মিথ্যার উপর প্রতিষ্ঠিত কারোর সাথে কিছুমাত্র আপোষ করতে তারা রাজি ছিলেন না আল্লাহ এই অসাধারণ মানুষগুলোর উপর রহম করুন এই কথোপকথন থেকে আরেকটা একটা চমৎকার বিষয় শেখার আছে তা হল আল্লা রসুল সাল্লাহ আলী আসলামের সাথে তার সাহাবিদের চমৎকার বোঝা পড়া। সাহাবিরা যেমন আল্লাহ উত্তর রসুলের যে কোনো আদেশ মেনে নিতে এক পায়ে খাড়া ছিলেন তেমনি আল্লাহ রসুলও তাদের মতামত শুনতেন সম্মান দেখাতেন নিশ্চয়ই আল্লাহ রসুল ছিলেন নেতাদের মধ্যে সেরা আর তার মধ্যে সেরা। পরিস্থিতির এই পর্যায় পর্যন্ত মুসলিমরা আল্লাপ দৃঢ় বিশ্বাস রেখেছে তার উপর ভরসা করে এসেছে এবং দীন ইসলামের আদশে অটল থেকেছে ইমানের পরীক্ষায় মুসলিমরা বিজয় হয়েছে তাই আল্লাহ তালা তার বান্দাদের সাহায্য করবেন বাজ্যিক বিবেচনায় মুসলিমদের এই যুদ্ধে হেরে যাওয়াটাই ছিল স্বাভাবিক কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন তিনি পাঠালেন নোয়াই মাসুদ নামের এক ব্যক্তিকে নোয় মাসুদ ছিলেন গতফান গোত্রের তিনি রসুল্লাহ সাল্ল আলিউলামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার গোত্রের লোকজন তা জানে না আপনি আমাকে যা খুশি আদেশ করুন গতাফান মুসলিমদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুসলিমরা টিকে থাকবে নাকি কোন ঠিক নেই এমন সময় কেউ ইসলাম গ্রহণ করবে ভাবাই যায় না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 তার চেয়ে বরং তোমাদের একটা বুদ্ধি শোনো। তোমরা কোরআদের নেতাদের কিছু লোকদের বন্ধক হিসেবে তোমাদের কাছে চেয়ে রাখো। এটা নিশ্চিত না পারলে যুদ্ধ করোনা তাদের সাথে তোমরা যে চুক্তি করলে তার নিশ্চয়তা নিশ্চয়ত্বরূপ তাদের কিছু লোক তোমাদের জিম্মায় থাকো যুদ্ধ শেষ হলে তারপর ছেড়ে দেবে নোয় বনুকুরাইজাকে বলছিলেন যে কোরাইশা তাদের বিদ্রোহ করার জন্য প্রস্তাব দিয়েছে ভালো কথা কিন্তু তারা যে বিপদে পড়লে হঠাৎ ছটকে পড়বে না তার নিশ্চয়তা কি আর জোট বাহিনী যদি পালিয়ে যায় তাহলে বনকোড়াইজার সবচেয়ে বিপদে পড়বে কারণ তারা মদিনার ভেতরেই থাকে যারা বাহির থেকে এসেছে তারা চাইলে চলে যেতে পারবে কিন্তু বনকোড়াইজার সেই সুযোগ নেই তাই বনকোড়াইজার উচিত এই চুক্তি নিশ্চয়তা হিসেবে কোরআশদের থেকে কিছু মানুষকে জিম্মি হিসেবে নিজেদের কাছে রাখা যেন কোরআশা হঠাৎ পালিয়ে যেতে না পারে তখনকার দিনে এভাবে সম্মতির ভিত্তিতে জিম্মি দেয়া নেয়া করার স্বাভাবিক রীতি ছিল তাই বনকোড়াইজা ন আইনকে সন্দেহ করল না আর তার কথা যুক্তিও ছিল তাই তারা রাজি হয়ে গেল এরপর নোয়াইম রাজহ গেলেন কোরাইশদের কাছে তাদের বললেন তোমাদের সাথে আমার বন্ধুত্ব নিয়ে আশা করি নতুন করে কিছু বলতে হবে না তোমরা তো আমাকে চেনোই আমি তোমাদের ভালোর জন্যই উপদেশ দেব সেটাও তোমরা জানো আমার কানে একটা খবর এসেছে তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাদের সেটা জানানো কর্তব্য বলে মনে করি তোমরা হয়তো টের পাওনি কিন্তু আমি শুনেছি মুহম্মদের সাথে চুক্তি বাতিল করে ইহুদিরা এখন অনুতপ্ত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 ভুলেও তোমাদের কাউকে তাদের হাতে দিও না এরপর তিনি গতাফান গোত্রের কাছে গিয়ে একই কথা পুনরাবৃত্তি করেন জোটের প্রত্যেকে নো কথা বিশ্বাস করল আর তাদের নিজেদের মধ্যে জন্ম নিল পারস্পরিক অবিশ্বাস কেউ ঘুণাক্ষরই ভাবিনি যে নো মুসলিম হয়ে এখন আল্লাহ রসুল্লাহ আলিউসলামের পক্ষে কাজ করছে এদিকে কোরাইশরাও অস্থির হয়ে ওঠে তারা যে করে হোক একটা দফারফা চাচ্ছিল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 তাই জামানত স্বরূপ তোমাদের কিছু লোককে আমাদের কাছে দাও মোহাম্মাদ শেষ করা পর্যন্ত তারা আমাদের কাছেই থাকবে ইক্রিমা ফিরে এসে আবু সুফিয়ানকে এই খবর জানালে সে বলে আরে নোয় ঠিক এই কথাটাই আমাদের বলেছিল আবু সুফিয়ান বনু করাইজার কাছে খবর পাঠায় যে তারা ইহুদীদের কাছে কোন কোরাইশিকে জিম্মি রাখবে না সে কথা শুনে ইহুদিরা বলল নোয়াইমের কথা দেখছি অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেল এই কোরআশের লোকেরা মোটেও আন্তরিক নয় বিপদে পড়লে ঠিকই আমাদের ছেড়ে পালাবে কোরআনকে সাফ জানিয়ে দাও আমাদের হাতে তাদের কাউকে জিম্মে না দিলে আমরা তাদের সাথে নেই তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আল হিসাব, আহজিমিল আহজিম হুম ওয়া জল হুম হে আল্লাহ হে কিতাব নাজিলকারী দ্রুত হিসাব গ্রহণকারী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 তিনি পাঠান প্রচন্ড ঝড় ঠান্ডা বাতাস আর ফেরেশ বাহিনী যা শত্রুদের বুকে কাপন ধরিয়ে দেয় আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করো। যখন শত্রুবাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল অতঃর আমি তাদের বিরুদ্ধে ঝান চাপাইও এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে না তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা আহজাব আয়াত নয় এই হিমসতল হাওয়ায় কোরাইশা ধ্বংস হয়নি সত্যি কিন্তু ভয়ানক বাতাসের তড়ে তাদের মনে একটা ত্রাস সৃষ্টি হয় ভয়াবহ সেই বাতাস ভয়ানক সে বাতাসের জোর তাবুর রসি ছিড়ে গেছে রান্নার পাতিলগুলো উল্টে পরে কোথায় যেন উড়ে গেছে আলো নিভে গেছে ঘর বাড়ি তছ নচ হয়ে গেছে সেই সাথে ফেরাস তারা চারপাশ থেকে চিৎকার করে বলে ওঠেন আল্লাহ আকবর সব মিলিয়ে শত্রু শিবিরে ত্রাহি অবস্থা গোত্রের নেতারা সব চিৎকার করে উঠল কে আছো জলদি আসো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও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 কিন্তু শত্রুদের সংখ্যা আর শক্তির সামনে সেসব নিতান্তই অপ্রতুল যতই অভিনব কিংবা কার্যকরী সামরিক পদক্ষেপ নেয়া হত না কেন এই যুদ্ধে জেতা অসম্ভব ছিল পরাজয় ছিল সময়ের ব্যাপার তাই আল্লা রসুল্লাহ আলহাম যেয়েছিলেন সেই সত্তার কাছে যিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন এবং তাই হয়েছে আল্লাহ শত্রুদের পরাজিত করেছেন এবং এই পরাজয় ছিল মন এবং মননের পরাজয়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 যে এই কাজ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে আমার সাথে স্থান দেবেন চারদিকে পিনপতন নিরবতা কেউ কোন কথা বলল না রসুল্লাহ সাল্ল আলহাম আবার ডাকলেন কেউ সাড়া দিল না তারপর আবার সাহাবিরা সাধারণত ভালো কাজের সুযোগ পেলেই লুফে নিতেন আল্লাহ রসুল্লাহ আলহিউ আসালামের আদেশ মানতে উন্মুখ হয়ে থাকতেন কিন্তু সেই মুহূর্তে কেউই জবাব দিল না হিমশীতল রাত বাইরে প্রচন্ড ঠান্ডা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 এতক্ষণ বিষয়টা ছিল ঐচ্ছিক কিন্তু রসল সাল আলী আসলাম যখন সরাসরি আদেশ করলেন হুজাইফাকে তাই যেতেই হল হুসাইফা ছিলেন বুদ্ধিমান চোখ কান খোলা প্রত্যুত্পন্নমতি পরিস্থিতি চট করে সামাল দিতে সক্ষম হুজাইফা রদিয়াল্লাহ আনহু বের হলেন বাইরে হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু হুসাইফার রদ আনহু তার কিছুই টের পেলেন না সবই আল্লাহ সাহায্য সেই অন্ধকার রাত্রিতে হুজাইফারদলাহ আনহুর অভিজ্ঞতা তার মুখে শোনা যাক তিনি বলেন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 গভীর রাত ঘুটুটে অন্ধকার আবু সুফিয়ানের হঠাৎ সন্দেহ হলো এই অন্ধকারের মাঝে শত্রুপক্ষের কেউ চাইলে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়তে পারে সে সবাইকে উদ্দেশ্যে করে বলল কোরাইশরা তোমরা দেখে নাও তোমাদের পাশে কে আছে সবাই সবার পাশের জনের পরিচয় জেনে নাও হুজাইফা এই কথা শোনার পর এক সেকেন্ড দেরি করলেন না ঝট করে তার ডান পাশের জনকে জিজ্ঞেস করলেন এই তুমি কে উত্তর এল আমি মোয়াবিয়া ইবেন আবি সুফিয়ান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 আমি যা যা দেখে এসেছি তা রসোল্লাহকে জানালাম অর্থাৎ শত্রু চলে যাবার প্রস্তুতি নিচ্ছে তিনি তখন আমাকে তার শরীর থেকে চাদর খুলে আমাকে জড়িয়ে দিলেন আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহামের ডাকে ঘুম ভাঙল ফজরের সময় আল্লাহ রসোল্লা ডাকছেন এ ঘুমকাতরে ওঠো বরাবর মতোই সিরাতের যে কোনো ঘটনা থেকে ঘটনা শিক্ষা নেওয়া খুব বেশি জরুরি হুজাই ফার ইন্টেলিজেন্স অপারেশন থেকে আমরা কি কি শিক্ষা পাই এক নাম্বার।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 এই কাজের জন্য বাছাই করেছেন দুই নম্বর শিক্ষা আল্লাহ সাহায্য যতক্ষণ হোজাই ফরাদ আনহু মিশনে ছিলেন ততক্ষণ তিনি একেবারেই ঠান্ডা অনুভব করেননি যখন তিনি ফিরে এসেছেন তখন তার ঠান্ডা লাগতে শুরু করে এটা ছিল একটা শিক্ষা কারামাহিনের প্রতি রসুল্লা সালু আলি আসলামের স্নেহ আল্লা রসুল সাল্লু আলী আসলাম তার সাহাবিদের সাহসিকতা আর আনুগত্যের কদর করতে কখনো বলেননি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 তিনি ছিলেন আল্লাহ নবী তাকে যথাযথ কদর করা খুব কঠিন ছিল তবু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সেই তাবি তখন বলল আল্লাহর কসম যদি আমরা বেঁচে থাকতাম তাহলে আমরা তার পায়ে একটা ধুলাও লাগতে দিতাম না আমরা তাকে মাথায় করে রাখতাম হুজাই ফের আনহুস সেই তরুণ অবস একটা শিক্ষা দেয়া জরুরি মনে করলেন তাকে শোনালেন খন্দকের সেই রাতের কাহিনী তিনি তাকে বোঝাতে চাইলেন মুখে বলা অনেক সহজ করে দেখানো খুব কঠিন পরিস্থিতি কতটা কঠিন হলে রসুল্লাহ সাল্লি আসলাম তিন তিনবার ডাকার পরেও কেউ সাড়া না দিয়ে থাকে শেষ পর্যন্ত তিনি হোজাইফাকে আদেশ করে এই মিশনে পাঠান সাহাবিদের পরবর্তী প্রজন্মকে সাহাবিদের সেই কষ্ট ত্যাগ সংগ্রামের কিছুই করতে হয়নি তাদেরকে সাহাবিদের মতো নিজ বাবা চাচা বা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়নি খন্দকে যুদ্ধের মতো কঠিন পরিস্থিতি পড়তে হয়নি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 তারা জন্মের পর থেকেই ইসলামের শাসন ন্যায় আর নিরাপত্তা উপভোগ করতে পেরেছে আর এই সবই অর্জিত হয়েছে সাহাবিদের রক্ত দিয়ে কোন প্রজন্মই সাহাবিদের সমান হতে পারবে না সত্যি আমার প্রজন্ম হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম এবার আমরা খন্দকের যুদ্ধে দুটো মৌচিজা বা অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব প্রথম ঘটনা এই মজার ঘটনাটি বর্ণনা করেছেন তরুণ আনসারী সাহাবি জা বিরবিন আবদুল্লা রদানহ তিনি বলেন তখন পরীক্ষা খনন করা হচ্ছিল রসুল্লাহআলামকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভীষণ ক্ষুধার্ত আমি আমার স্ত্রীর কাছে গেলাম জানতে চাইলাম ঘরে কি কোন খাবার আছে রসলকে এত ক্ষুধার্থ অবস্থায় দেখে আর সহ্য হচ্ছে না তোমার কাছে কোনো খাবার টাবার কিছু আছে সে বলল খাবার বলতে আছে অল্প কিছু জব আর একটা বকরির বাচ্চা আমি তখন বকরিটাকে জবাই করলাম ওদিকে স্ত্রী জব পিছতে শুরু করলো। গোস্ত ডেকচিতে দিয়ে রসুল্লাহ কাছে ফিরে এলাম বললাম ইয়া রসুল্লাহ আমার বাড়িতে সামান্য কিছু খাবার আছে আপনি দু একজনকে সাথে নিয়ে চলে আসুন না তিনি জানতে চাইলেন কি কি আছে। তিনি বললেন বাহ বেশ ভালই তো আছে তোমার স্ত্রীকে গিয়ে বল আমি না আসা পর্যন্ত যেন চুলা থেকে গোস্ত না নামায় এর পরের ঘটনার জন্য জাবির এবং আব্দুল্লা রাজিল্লা আনহু একেবারেই প্রস্তুত ছিলেন না জাবিরকে হতবাক করে দিয়ে নবীজ সাল্লিউ সবাইকে উদ্দেশ্য করে বললেন মহাজির আর আনসাররা শোনো সবাই আজ তোমাদের জন্য খাবার তৈরি করেছে সবাই চলির রাদিল্লা যাকে বলে অতুল সমুদ্রে এত অল্প খাবার দিয়ে এত জনের আপ্যায়ন কিভাবে করবেন বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন আল্লাহ রসুল তো মোহাজির আনসার আর সব সঙ্গে সাথীকে নিয়ে চলে এসেছেন স্ত্রী বললেন আল্লাহ রসুলকে তোমাকে জিজ্ঞেস করেছিলেন খাবার পরিমাণ কেমন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 রসুল্লাহ রুটি টুকরো করে এর উপর গোষ্ঠ দিয়ে সাহাবিদের মাঝে বিতরণ করে দিলেন তারা খেয়ে গেলেন এরপর আসলো আরেকটি দল এভাবে প্রায় আটশো থেকে এক হাজার লোক তৃপ্তি সহকার খেলেন যখন সবার খাওয়া শেষ তখনও গোষ্ঠের টেকচিটা গোষ্ঠে পরিপূর্ণ আর রুটিও তৈরি হচ্ছে সমানতালে সবার খাওয়া শেষে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম জাবির স্ত্রীকে বললেন তিনি যেন নিজে খেয়ে নেন আর প্রতিবেশীদের মাঝে বাকি খাবারগুলো ভাগাভাগি করে দেন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 বললেন আমি সেই কাপড়টি নিয়ে বের হলামের সাথে দেখা আল্লাহ এই যে ছোট্ট মেয়ে তোমার হাতে ওটা কি আমি বললাম ইয়া রসল্লা এগুলো খেজুর আমার মা আমাকে দিয়েছেন যেন আমি সেগুলো বাবা আর চাচাকে দিয়ে আসি রসুল্লাহ আলী আমাকে বললেন ওগুলো আমাকে দাও আমি সেগুলো তার হাতে দিলাম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 সাধারণত জিহাদের ময়দানেই বেশিরভাগ কারামত ঘটে থাকে আরেকটা গুরুত্বপূর্ণ মজিজার ঘটনা উল্লেখ করা যাক এটাও পরীক্ষা খননের সময়ের একটা ঘটনা পরীক্ষা খনন করতে করতে বিশাল এক পাথর এসে পড়ে সেটাকে কোন ভাবে ভাঙা যাচ্ছিল না সরানো যাচ্ছিল না রসুল্লাহ সালু আলী আসলামকে বিষয়টি জানানো হলো তিনি বিসমিল্লা বলে পাথরে আঘাত থামলেন একটা স্ফুলিঙ্গ বের হয়ে এল রসুল্লাহ সালু আলী আসলাম বলে উঠলেন আল্লাহু আকবার আমাকে সামের চাবি দেয়া হয়েছে আল্লাহর শপথ আমি এখন স্বামের লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি এরপর তিনি আবার আঘাত করলেন আবারও একটি স্ফুলিঙ্গ বেরিয়ে এল ন বললেন আল্লাহ আকবর আমাকে দেয়া হয়েছে পারস্যের চাবি আমি পারস্যের দেখতে পাচ্ছি। তৃতীয়বার আঘাত হানার পর পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নসলুল্লাহ আবারও বললেন আল্লাহ আকবর আমাকে ইয়েমেনের চাবি দেয়া হয়েছে আমি এই মুহূর্তে স্ন আর দরজাগুলো দেখতে পাচ্ছি ঠিক সেই মুহূর্তে মুসলিমদের অবস্থা খুবই করুন তারা তখন অবরুদ্ধ ক্ষুধা পিপাসা আর অনিদ্রায় শরীর মন অবসন্ন হয়ে আছে এই অবস্থায় যদি কেউ এমন থাকত যার অন্তরে ইমান নেই সে নিঃসন্দেহে রসোল্লা কথাগুলো পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিত কিন্তু সাহাবিদের দৃঢ় ইমান সেই কঠিন মুহূর্তেও তারা আল্লাহ রসুল্লাহ আলী ওয়াস্লামের কথাগুলোকে দিনের আলোর মতো বিশ্বাস করেছে চরম দুর্দশার দিনে বিজয় স্বপ্ন দেখেছে এটাই হল সত্যিকারের ইমানুয়ালার পরিচয় এই ঘটনার কয়েক বছর পর সত্যি সত্যি মুসলিমরা এই জায়গাগুলো জয় করেছিল শাম পারস্য তখন সব মুসলিমদের হাতে শোচনীয় অবস্থাতেই সুসংবাদ দিতে হয় আমাদের এই সময়ে যখন মুসলিমরা দুর্বর ক্রমাগত মার খাচ্ছে আমাদের জন্য সুসংবাদ কি আমাদের জন্য সুসংবাদ হল শুধু শাম পারস্য বা ইয়েমেন নয় একটা সময় আসবে যখন মুসলিমরা সমগ্র বিশ্বকে পদানত করবে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 এই ধরনের কিছু কৌশলগত ব্যাপার বা রীতিনীতি যেগুলোর সাথে কাফিরদের ধর্মবিশ্বাস বা আদর্শের সম্পর্ক নেই এবং ইসলামের বিরোধ নেই সেগুলোর ব্যবহার ইসলামে চায় আল্লাহ আলিউসলাম কাফিরদের চাহিলি বিশ্বাস থেকে উচ্ছর্িত কোন সংস্কৃতি বা রীতি গ্রহণ করেননি কাজেই মধ্যে পার্থক্য জানা জরুরি শিক্ষা সামরিক প্রযুক্তি ও জিহাদ। এমন প্রযুক্তি ব্যবহার করা চাই যা সহজলভ্য খন্দকের যুদ্ধে মুসলিমরা যোজন যোজন ছিল।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 অবরোধের প্রতিটি দিন তার যখন অনেক সম্পদ লাভের সুযোগ এসেছে তখনও তিনি বিলাসিতা করেননি সাদাশীতে জীবন কাটিয়েছেন সাহাবেদের খাটিয়ে নিজে আয়স করে থাকেননি এটা লোক দেখানো মেকি মমতা নয় এটা ছিল সত্যিকারের মমতা ৬ সৈনিকদের দৃঢ়তা ধরে রাখা জিহাদের ময়দানে খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস বিশ্বাসঘাতকতা সম্পর্কে নিশ্চিত হবার জন্য তিনি চারজনের দল পাঠিয়েছিলেন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 কারণ এই খবরকে কেন্দ্র করে মুনাফিকরা ফায়দা নিতে পারে দুর্বল ইমানের মুসলিম সে সমাজেও ছিল মুনাফিকদের প্রোপাগান্ডায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে এই কারণে আল্লাহ রসুল সাল আলী হাসলাম বলেছেন যদি তারা চুক্তি ভঙ্গ করে থাকে তাহলে সেটা জনসমক্ষে যেন আগে প্রচার করা না হয় আল্লাহুল্লাহু আলী হাস্লাম জানতেন মুনাফিকদের মিডিয়া কিভাবে কাজ করে বর্তমান সময়ে আমরা দেখি আন্তর্জাতিক প্রায় সব মিডিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধিলিপ্ত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 সত্য কেন্দ্র করে আলগা করতে চাননি। অবরুদ্ধ ভেতরে বনকরাইজার বিদ্রোহের খবর শুনে মুসলিমরা ভয় পাবে সেটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছিল অনেকেই ময়দান ছেড়ে চলে যাবে ময়দান ছেড়ে চলে যাবে আল্লাহ রসুলসাল আলী আসলাম অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন আর্রাহিকুল মাকতুমের একটি বর্ণায় আছে তিনি মুখে কাপড় দিয়ে অনেকক্ষণ চুপ করেছিলেন কিন্তু কিছু সময় পরে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন এবং বললেন সাথে এক হয়ে কাজ করেছেন এবং তাদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন এবং আজকে শেষ শিক্ষা এবং সাত নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল আলী আসলামের একটি স্তুননা বা পন্থা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 কিন্তু এই আয়াতটি নাজিল হয়েছিল ভিন্ন প্রেক্ষাপটে আরও গভীর কিছু বোঝাতে ইবেন জারির আতাবারের মতে এই আয়াতের মাধ্যমে আল্লাহতালা জিহাদ বিমুখদের তিরস্কার করেছেন এরা জিহাদের অংশ না নিয়ে পেছনে রয়ে যায় খন্দকের শিবিরে যোগ দেয়নি আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তাদের উচিত রসুল অনুসরণ করা তার পাশে থাকা আল্লাহ বলছেন তোমরা কেন আমার নবীর অনুসরণ করছ না তার আদর্শ তোমাদের সামনেই আছে এবার আবি হাতিম বর্ণনা করেন মুফাসী বলেছেন এই আয়াতের অর্থ হল তোমরা রসুল সাথে থাক এবং যুদ্ধ করিহাদের প্রেক্ষাপটেই আয়াতটি নাজিল কিন্তু লোকেরা সুন্নাহ কথা অবজ্ঞা করে অথচ এই জিহাদ আল্লাহ রসুলের সুন্না আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম रेईनड्स मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर www.raindropsmedia.org डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट